আবার যদি ডাক আসে ফের বদর প্রান্তরে আবার যদি ডাক আসে ফের খন্দক আবার যদি ডাক আসে ফের কার ময়দানে আবার যদি ডাকশে ফের বিশ্বজয় তবে তুমি কি বন্ধু দেবে সারা বলো দেবে দেবে কি সারা সব তুমি কি বন্ধু দেবে সারা বলো দেবে দেবে কি সারা সবি তুমি কি বন্ধু দেবে সারা বলো বিশ্বজয় গানে যদি বলো সারা দেবে তবে হকের ডাকে সারা দিতে প্রস্তুতি যদি আসে ডাক আবার স্পেন হতে তারেকের মুজলুমের পাশে দাঁড়াতে ভাঙবে প্রাসাদ রড্রিক যদি আসে ডাক আবার জ্বালাতে পারবে কিসের সম্বল টুকু বিজয় নিশাই জালাতে। যদি বল সাড়া দেবে তবে হকের ডাকে সাড়া দিতে প্রস্তুতি নেবে কবে যদি বলো সারা দেবে তবে হকের ডাকে সারা দিতে প্রস্তুতি নেবে কবে প্রস্তুতি নেবে কবে প্রস্তুতি নেবে নেবে কবে, কবে প্রস্তুতি ডাকে বোনের আবার কি দেবে সারা শাহমদ বিন কাশেমের মতো সিন্ধু জয় কি হবে ডাকে মজলুম বোনের আবার কি দেবে সারা শাহদ বিন কাসেমের মতো সিন্ধু জয়ী কি হবে যদি বলো সাড়া দেবে তবে হকের ডাকে সাড়া দিতে প্রস্তুতি নেবে কবে যদি বলো সাড়া দেবে তবে শান্তির ডাকে সাড়া দিতে প্রস্তুতি নেবে কবে প্রস্তুতি নেবে কবে প্রস্তুতি নেবে কবে প্রস্তুতি নেবে কবে আবার যদি ডাকাসে ফের বদর প্রান্তরে আবার যদি ডাক আসে ফের খন্দকের আবার যদি ডাকা সে ফের কারোবালা ময়দানে আবার যদি ডাক আসে ফের বিশ্বজয় গানে তবে তুমি কি বন্ধু দেবে সারা বল দেবে দেবে কি সারা তবে তুমি কি বন্ধু দেবে সারা বল বলো কি যদি বল সারা দেবে তবে সত্যের ডাকে সারা দিতে প্রস্তুতি নেবে কবে যদি বল সারা দেবে তবে হকের ডাকে সারা দিতে প্রস্তুতি নেবে কবে প্রস্তুতি নেবে কবে प्रस्तुति ने कब प्रस्तुति ने क